আসসালামু আলাইকুম শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে খুশি থাইছি ইসলামী আকিদার বিশেষ একটি অংশ নিয়ে সেটা হল তৌহিদের গুরুত্ব তৌহিদের গুরুত্ব অনেক বেশি এবং এটার অবস্থান শরীয়তের অনেক উঁচু পর্যায়ে যেটা আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তৌহিদের গুরুত্বকে প্রথমত কথা হচ্ছে যে তৌহিদটা হলো মানুষ এবং জিন সৃষ্টির আসল উদ্দেশ্য এবং লক্ষ্য মানুষ এবং জিনিস হচ্ছে তৌহিদ এবং এটার প্রমাণ হচ্ছে সুরেদ আর ছাপান্ন নম্বর আয় আল্লাহদ যে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমারই বাদত করার জন্য আমার সাথে কাউকে না করার জন্য তাইলে আল্লাহ সাহ আমাদের সৃষ্টির একমাত্র লক্ষ্য এখানে উপস্থাপন করেছেন তার এককভাবে ইবাদত করা হ্যাঁ এটাই হচ্ছে এই আয়তের অর্থ দ্বিতীয় নম্বর তৌহিদের গুরুত্ব আরো বোঝা যায় যে তৌহিদ হচ্ছে এমন একটি লক্ষ্য যে লক্ষ্য বাস্তবায়নের জন্য আল্লাহ করেছেন কারণ এর প্রমাণ হচ্ছে সুরা ছত্রিশ নম্বর আয়াদ আল্লাহ শাহনু বলেন জাতির কাছে রসুল পাঠিয়েছি এ যে তারা বলবে তোমরা আল্লাহ করবে এবং তাগুদকে প্রত্যাখ্যান করবে মানে তহিদ প্রতিষ্ঠা করবে একক আল্লাহরে বাদত করা তহিদ কে এবং তাগুদ কে প্রত্যাখ্যান করা এটার ক্ষেত্রে আমরা আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় বাদত করা হয় পূজা দেওয়া হয় যে এবং সেই ব্যক্তিও এই ব্যাপারে সন্তুষ্ট থাকে যাকে পূজা দেওয়া হয় সেও সন্তুষ্ট আল্লাহর ব্যতিরেক শুধু সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু সেটাই বাধ্য হবে না তাকে বাদত হবে তাগুদ তাকে বলা যাবে না যেমন ঈসা আলী ইসলামের পূজা চলছে ঈসা ইসলামের মা মারিহামের কাছে তাগুত হওয়ার জন্য যেটা শর্ত যে আল্লাহ ব্যতী তার পূজা চলতে হবে এবং সেই ব্যক্তিও এ ব্যাপারে রাজি থাকতে হবে 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহিদের গুরুত্ব পূজাতে কি তাও হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ খরচ হম কারণ বান্দার উপর যে কাজটা সবচাইতে বড় খরচ সেটা হচ্ছে আল্লাহ তৌহিদকে প্রতিষ্ঠা করা এর প্রমাণ হলো আব্দুল্লাহ আব্বাস আল্লাহ তুমার হাদিস তিনি বলেন বলেন্লাহ সাল্লাহ আলিয়া যে হ্যা রসুল হজরত বললেন তুমি তো আছিরেই আহলি কিতাবদের কাছে যাবে से पोछबे तक ते तुम एकथार दिखे डाक तुम्हारा सको आल्ला छाड़ा सत्य को माबुद नहीं मोहम्मद सोसाम रसुलनाते बला हे तबीदे আহ্বান যেটা করবে তাদেরকে ডাকবে সেটা হচ্ছে আল্লাহর তাহিদ আল্লাহর তাহিদের দিকে ডাকবে তাই এটাই সবচাইতে বড় একজন মানুষের উপর বাধ্যতামূলক কাজ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার থেকে আমরা তৌহিদের গুরুত্ব বুঝতে পারি সেটা হচ্ছে তৌহিদটা হচ্ছে আমূল কবুল হওয়ার ভিত্তি যদি তৌহিদ না থাকা কারণ মধ্যে আমল যত বেশিই করুক না কেন সেটা কখনও যোগ্য হবে না তাইলে এটা হচ্ছে আমল কবুলের ভিত্তি তাইলে তহিদটা হচ্ছে যত আমল সব আমল কবুলের ভিত্তি কারণ আল্লাহ শাহনু কখনও মসজিদদের আমল গ্রহণ করবে না যদিও সেটা দেখতে ন্যায় কামল বুঝা যায় তারপরেও গ্রহণ করবেন না যেমন সৎকা খারাত এগুলো দেখতেই এটা যে ন্যায় কামল সেটা বোঝা যায় কিন্তু মর্সিকদের থেকে আল্লাহ গ্রহণ করবেন না এবং এই জাতীয় যত ন্যায় কাজ আছে কোনোটাই আপনি মসজিদদের থেকে আল্লাহ গ্রহণ করবেন না আল্লা বলে যে আপনার কাছে এবং আপনার পূর্বকার যত নবীর ছিল সবার কাছে মর্ম পাঠন হয়েছে যে আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করেন তাইলে আপনার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন তাইলে একজন রসুল্কেও হুমকি দেওয়া হয়েছে যে সিরিপ করলে কোনো আমলের গুরুত্ব তার দেওয়া হবে না তাইলে আসল বৃত্তি হচ্ছে তহিদ তহিদ না থাকলে সে যেই হোক না কেন তার আমলের কোনো গুরুত্ব নেই হম আরেকটা পয়েন্টের মাধ্যমে আমরা তৌহিদ গুরুত্ব বুঝতে পারি সেটা হচ্ছে তৌহিদ হচ্ছে আল্লাহর সবচাইতে তার বন্ধার উপর সবচাইতে বড় অধিকার এই অধিকারটা হচ্ছে আল্লাহর বিশেষ অধিকার যে অধিকারের বেত্তি গঠলে জাহান নামে যেতে হবে হম তাহলে হচ্ছে আল্লাহর বিশেষ অধিকার এর প্রমাণ হচ্ছে الله عز وجل أن لا يعذل من لا يشك بي شيئا قال قلت يا رسول الله أفلا وبشر الناس আমাকে বলতেছিলেন যে হে মহাদ তুমি কি জানো যে আল্লাহর অধিকার কি বান্দার উপর এবং এরকম ভাবে বান্দার অধিকার আল্লাহর উপর কি এটা আমাকে প্রশ্ন করলেন আমি তার উত্তরে সুন্দর বাসায় বললাম এটা হচ্ছে সাবেক রাম সাহাব ইকলামের আদব রক্ষা করার সুইল আকরমের সাথে যারা তাদের সামনে সাধারণ লোকের সাথে এটা বলতে হবে এটাই নিয়ম কারণ রসুল আকরাম এখন নেই আবার এটা বলতে যাবেন না যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এটা হচ্ছে রসুল আকরমসুল ইসলামের জীব সুতরাং জ্ঞানটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া নিজে চালাই করতে না যাওয়া সেটাই আপনার ভদ্রতা তখন হজরত মাস বলেন আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানেন তখন রসুল আকরাইসালাম উত্তরটি দিলেন বললেন আল্লাহ ইবাদ আব্দুল্লাহ যে আল্লাহর অধিকার তার বান্দার উপর যে একমাত্র তার আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে বা কোনো বস্তুকে শরীফ করবে না তারা এরকম ও হাক ইবাদ আল্লাহ আজ্লা আল্লাহ আর বান্দার অধিকার আল্লাহর হচ্ছে साथ कराता आल्ला जा शि दी তাহলে এটা আপনার এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি জানিয়ে দেবো না সুসংবাদ দেব না এই কথার তখন সুর আক্রমণ না করে বললেন হুমফাইয় থাকেন যে তাদেরকে এটা সুসংবাদ দেবে না তাহলে তারা আপনার এর উপর এই ইমানের উপর এবং তৌহিদ হ্যাঁ তখন নির্ভরশীল হয়ে পড়বে তখন কাজর মধ্যে গাফলা দিবে এই কারণে তুমি সেটা বলবে না সুতরাং এই হাদিস এখন তো আমরা শুনি ফেলেছি কিন্তু তাই বলে আমরা ইসলাম যে ব্যাপারে আশঙ্কা বোধ করেছেন সেটা যেন আমার দ্বারা না পাওয়া যায় বরং তাওহিদ আমার মধ্যে আছে সিডিগের সাথে আমি জড়িত নেই যেন আমি ধোকায় না পড়ে যাই যে আমি তো জানাত পেয়ে যাচ্ছি হুম আল্লাহ আমাকে শাস্তি দেবেন না না এটা নয় বরং আমাদেরকে ভয় করতে হবে যার যত বেশি আমল বাড়বে তার ভীতিও তত বাড়বে যার জ্ঞান যত বাড়বে তার হ্যাঁ বাড়তে হবে এমন যেন না হয় যা আমি আরো আল্লা আমার থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ অথচ আমরা দেখতে পাই সাব এখন এবং আম্বি এখনামের মধ্যে উল্টু হ্যাঁ আম্বি বেশি আল্লাহ সম্পর্কে জানেন হম ধর্ম সম্পর্কে জানেন কিন্তু তারা সবাই ছিল আল্লাহকে সবচাইতে বেশি তারাই ভয় পাইতেন হম এবং তারাই আল্লাহর কাছে কান্নাকাটি সবচাইতে বেশি করতেন আল্লাহর কাছে ইস্তেফারটা করতেন এরকম সাবেক রামের মধ্যে যারা সবচাইতে উপরে হ্যাঁ যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের অবস্থা এরকম জান্নাতের সুসংক যারা পেয়েছেন তাদের মধ্যে হজরত উমর একজন হজরত তুমার এত বেশি আল্লাহর ভয় কান্না করতেন যে তার দু চোখের নিচ দিয়ে আপনার দাগ পড়ে গেছে पानी प्रवाहित होते होते हाँ से चोला शानु जान हराम कर देन। হ্যাঁ আল্লাহ রসুলসাল্লাহ আসসালাম বলেছেন যে ওয়াইন বাক্যত মিন খাসিয়ত যেই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না হ্যাঁ তার মধ্যে একটি আছে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে হ্যাঁ সুতরাং হ্যাঁ আমরা এই আলোচনা থেকে যা বুঝতে পেরেছি যে তৌহিদের শরীয়তের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্ব অনুধাবন করে তাহিদ সম্পর্কে সময় আমরা বেশি বেশি জানার চেষ্টা করব হ্যাঁ এবং এর বিপরীত যে শিখ আছে সেটা থেকেও দূরে সরার চেষ্টা অবশ্যই করব। আল্লাহ রাজ আমাদেরকে তৌহিদ সল্লা রবিহাইন